मानवतार समाधान বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم ومن أحسن قولا من, من دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين شب ماني تشك بندو دعواتي مشون ني جرح كاز کري چه اتحاش تارا كهتو ہوئي چهن فشمستو نبي رسول قرن عطر شريرا آجو دعوات ديه دات দায়ী রয়েছেন এবং কেমন পর্যন্ত তারা থাকবেন ইশাআল্লাহ দর্শকবৃন্দ আমরা আমাদের স্টুডিওতে যারা বাংলা ভাষায় দাওয়াতে খুব প্রসিদ্ধি লাভ করেছেন দাওয়াতের ক্ষেত্রে তাদের অনেককেই দাওয়াত করে থাকি আজও আমরা দাওয়াত করেছি একজন অত্যন্ত সুবিজ্ঞ একজন ব্যক্তি যিনি দাওয়াতের ক্ষেত্রে যার পদচারণা অনেক বেশি এরকম একজন ব্যক্তিত্বকে আমরা নিয়ে এসেছি তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইল্লাহি তার কাছে জানব তিনি কিভাবে আমাদেরকে জানাবেন যে কোন বিষয়ে প্রায়রিটি দেওয়া দরকার কোন বিষয়ে গুরুত্ব দেওয়া দরকার বিশেষ করে কাওয়াজ গুরুত্ব কি আমরা তার কাছে সেই বিষয়টি শুনবো ইনশাল্লাহ সেজন্য তার কাছে ফিরে যাচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল মোহারাম অনেকেই মনে করে থাকে যে কাওয়াজগুলি নতুন তৈরি হয়েছে এই জিনিসগুলো আবার কেন পড়তে হবে কোরআন শূন্য পড়লে যথেষ্ট সুতরাং আপনি এই বিষয়টি যে আমাদেরকে একটু গুরুত্ব কি এটা একটু তুলে ধরতেন আলহামদুলিল্লাহ আসলে এই ধরনের প্রশ্ন আসতেই পারে না যেটা নতুন সৃষ্টি হয়েছে অথবা নতুন ভাবে একটা উপস্থাপন কোরআনাই তো যথেষ্ট কোরআন থেকেই তো কাওয়ায় ফেখিয়া গুলো ডিরাইভ করা হয়েছে আমরা যদি যেমন বিশ্লেষণ করি খুব সময় নেবো না আমি উদাহরণ বলবো দেখবো যে বক্তব্য গুলো সংক্ষেপে জানতে পারে যেমন বড় মুরুবেদ ফেঁকিয়ে যেটাকে কায়েদ কোবরা বলা হয় তার মধ্যে একটা প্রথমটাই বললাম যেটা প্রথম উল্লেখ করেছেন ইত্যাদি তো এখানে দেখতে পাচ্ছি শুরুতে ইনামালিনিয়া কিন্তু তারই প্রতি ধ্বনি অর্থ একই অর্থ একই অর্থ এখানেও দেখা যাচ্ছে যে এখলাস তথা নিয়তের বিশুদ্ধতা ছাড়া কোনো ইবাদত আসলে কবুল হবে না এবং আল্লাহ তাল্লাহ এবাদত করে নির্দেশ দিয়েছেন এখলাসের সাথে নিয়তের বিশুদ্ধতার সাথে তাহলে ইসলামের দৃষ্টিভঙ্গিটা আমি বলেছি তুলে ধরে জি জি যে যখনই কোন কষ্ট থাকবে সেখানে কেষ্ট আসবে অর্থাৎ করে সহজতা আসবে কষ্টটা সহজতাকে নিয়ে আসে কষ্টটাকে দূর করে এটা হচ্ছে একটা দৃষ্টিভঙ্গি শরীরের একটা মধ্যে আয়াত্মালা যেখানে আল্লাহ তালা তোমাদের কোন কষ্ট আরোপ করতে চান না তিনি চান তোমাদেরকে পবিত্র করতে তারপরে ইউরিদুল্লাহ বলে দিচ্ছেন রোক্সা দিয়ে যেমন সহিদ আছে সল্লে ফাঁকা ফাইনাম তস্তাতে দাঁড়িয়ে সালাত আদায় করো এটা ফরজের ক্ষেত্রে বলা হচ্ছে যদি না পারো তাহলে বসে না পারলে শুয়ে তো এই যে সহজতা গুলো কোরআন হাদিস ধ্বনি হচ্ছে আর প্রসংা আছে বৈধতা দান করে এবং এর পক্ষে দলিল তো কোরআন ইসমা কোরআনের অন্তত চারটা জায়গায় এই ধরনের একই অর্থের আয়াতগুলো আছে এর দ্বারা বোঝা যাচ্ছে যে এ কায়দা ফেকিয়া এটা নতুন কোনো সৃষ্টি নয় এটা কোরআন এবং সন্ন্যার আলোকি একটা ম্যাক্সিম যেগুলো দিয়ে সহজে মানুষ যেন কোরআনটা বুঝতে পারে বুঝতে পারে। কোরআন এবং হাদিসের ভিত্তিতে যে ফেকটা তৈরি হয়েছে সেই ফেক তথা সেই রোলিংস আইনের সেই দৃষ্টিভঙ্গিগুলো ডিরাইভ করতে পারে ইস্তেমবাদ করতে পারে এটা হচ্ছে কায়দা ফেকিয়ার বিরাট একটা সফলতা এবং আমি মনে করি যে আমাদের ইসলামিক স্টাডিজের যারা ছাত্র আছে ফিক ডিপার্টমেন্টের যারা ছাত্র আছে এবং শুধু তারা নয় বরং ল ডিপার্টমেন্টে যে মুসলিম ছাত্ররা আছে যারা মুসলিম ল সম্পর্কে পড়াশোনা করে তারাও কায়দা ফেকিয়া পড়বেন আজকাল আমরা দেখি যে আমাদের অনেক মুসলিম দেশে দেখা যাচ্ছে যে কায়দা ফেকিয়াটা মুসলিম ল নামক যে সাবজেক্টগুলো আছে সেখানে প্রপারলি পড়ানো হয় না ওসুলে ফেখিয়া পড়ানো হয় না ফেকের সামান্য একটু পড়ানো হয় এবং মুসলিম জোর স্টুডেন্টস একটু পড়ানো হয় কমপ্লিট সেন্স না থাকায় দেখা যাচ্ছে যে মুসলিম আইনজীবীরা ইসলামিক আইন সম্পর্কে কিছুই জানে না অত এটাই তাদের ঐতিহ্য এটাই তাদের ট্র্যাডিশন এটা খুবই দুঃখজনক পক্ষাত্তরে আমরা দেখি যে যেমন কায়রো ইউনিভার্সিটি অথবা মধ্যপ্রাচ্যের যে ইউনিভার্সিটিগুলো আছে এখানে কিন্তু জেনারেল লতেও এখানে এই সাবজেক্টগুলো কিন্তু আলাদা গুরুত্বের সাথে পড়ানো হয় এটা হয়তো সম্ভবত এই দেশগুলো ইসলামকে সরাসরি প্রত্যক্ষ করছে এবং ইসলামের সাথে অনেক বেশি অ্যাটাচড এবং এদের কাছে রেফারেন্স বই অনেক বেশি হওয়ার কারণে এবং বড় বড় মুসলিম স্কলার যারা ওসুলে ফেকের উপরে পণ্ডিত অথবা যারা ফেকের এক্সপার্ট অথবা যারা কাওয়ায় ফেকের স্কলার এই ধরনের স্কলাররা অ্যাভেলেবেল থাকার কারণে দেখা যাচ্ছে যে এই সমস্ত ইউনিভার্সিটিতে জেনারেল লতেও এই সাবজেক্টগুলো পড়ানো হচ্ছে তাহলে আসলে অসুলে ফেঁকা ফেক এবং কাওয়েকিয়া এ তিনটা সাবজেক্ট যদি ভালো করে পড়া না হয় তাহলে ইসলামী আইন সম্পর্কে তারা ফেকার উপর লিখেছেন অথবা তারা লিখেছেন ইসলাম অন্য কোনো শাস্ত্র ইসলামিক স্টাডিজের এর কোরআনের উপরে হাদিসের উপরে প্রাচ্যবিদদের বই পড়ে ইসলাম সম্পর্কে কিছু ভালো ধারণা আর অধিকাংশ ক্ষেত্রেই তাদের ভুল ধারণা যেটাকে বলে আমরা মূল সোর্স অনেকেই বলে থাকেন বিরুদ্ধে যেন যুদ্ধে নামে অনেক দেখেছেন ফিকার কি দরকার এবং জিনিসগুলো বলে আমরা কথা বলেছেন এটা হচ্ছে সর্বজন স্বীকৃত সকল ইমামদেরকে আমরা ফাকি হিসাবে দেখি সকল ইমাম ইভেন সকল মহাদ্দেশ ফিহ এটা অসম্ভব যে একজন লোক মহাদ্দেশ অথচ নন প্রথম যিনি প্রণয়ন করেছেন তিনি হচ্ছেন এই জন্যই তাকে ইমাম আহলি হাদিদ বলা ফল আকবর পানি ফেকের ক্ষেত্রে তার যে বিশাল দখল এবং অন্য কথা তারা মহাদেশ ছিলেন ইমাম সাহেফ এদের প্রত্যেকের হাদেশের উপর দখল ছিল এবং প্রত্যেকে ফাকিহ এছাড়াও আমরা সেই যুগে আরো ইমামদেরকে যদি দেখি ইমাম আউজারি ইমাম মানে তাদের আগেও যারা ছিলেনা প্রত্যেকের ফাঁকি অভিমত আছে এবং মজার ব্যাপার হচ্ছে বিরাট ফাঁকিহ ছিলেন সুতরাং দৃষ্টিভঙ্গি এটা আসলে শুভ নয় এটা খুবই ভুল এবং এটা ইগনোরেন্স থেকে এসেছে যেটা আসলে কেউ কেউ লক্ষ্য করেছেন সেটা হচ্ছে ফকাহাদের মধ্যে দেখা যাচ্ছে কেউ কেউ দলিলের পেছনে না ছুটে দেখা যাচ্ছে মূল দলিল হিসাবে গ্রহণ করে ভুল মাসালা দিয়েছেন ভুল ফাতাওয়া দিয়েছেন কিন্তু পরবর্তী করেছে এটা অবশ্যই পরবর্তীরা করেছেন কিন্তু আমি জাস্ট বলতে চাচ্ছি যে এরকম কিছু কর্মকান্ড ইতিহাসে হওয়ার কারণে যদিও সেটা প্রথম তিন করুণের পরে তো বটেই হয়েছে জাল হাদিস দিয়ে যখন দলিল পেশ করা হয়েছে তখন অন্য লোকরা ফেকার প্রতি বিরক্ত হয়েছেন এটা একটা ভুল জিনিস আমরা আমি আপনারা দেখছেন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 এবিএম এবং দয়াটি করে দিয়ে সৃষ্টি করে দিয়েছে জানু কেন উনি প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন আলেমদের সংসারে প্রতি বুধবার রাত 9.30 টায় পুনর সম্প্রচার সকাল 8টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায় কুরআন ও সুন্নাহর আলোকে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 थ जार सम्पर्हानल्लामकुमी वरक सम्मानित दर्शक बिंदु महताराम डर मुहम्मद मंजूर কারণে হয়তো অনেকের ফেকের প্রতি একটা নেগেটিভ দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে কিন্তু এটা তো বুদ্ধিমানদের হওয়ার কথা না এর জন্য ফেক শাস্ত্র তো দায়ী নয় জি কোনো ব্যক্তি যদি যেমন ইসলামের কোন মহিলার যদি কোন দুষ্কর্মকার ধরা পড়ে তখন মনে করে যে বোরকারি দোষ দাড়ি যাদের আছেন তাদের কেউ যদি কোন ভুল করে বসেন বা কোনো খারাপ কাজ করে বসেন মানুষ তো মানুষ তো বসতেই পারে এমন তো নয় যে দাড়ি রাখলে আর কেউ খারাপ কাজ করবেন না তার জীবনের প্রকৃতি তো শেষ হয়েছে তারা দাঁড়িয়ে বা টুপিকে তারা কটাক্ষ করছেন অথচ আপনি আমি যদি সার্ভে করি তাহলে দেখব যে পর্দা নারীকে সম্ভ্রম দিয়েছে নারীকে প্রোটেকশন দিয়েছে নারীর ইজ্জতকে রক্ষা করেছে এবং নারীকে ভালো পথেই পরিচালিত করছে ঠিক তেমনি টুপি দাড়ি এগুলো একজন মানুষকে অন্য মাত্রা দিয়েছে তাকে সৎ মানুষের একটা প্রতিচ্ছবি দিয়েছে তাকে সঠিক পথে পরিচালনা করার একটা আখ্লা দিয়েছে এবং সেটা যদি আমরা এই টাইপের লোকদের উপর সার্ভে করি তাহলে দেখবেন একমাত্র কিছু লোক যারা আদতেই খারাপ এই ধরনের লেবাস তারা নিয়েছে তাদের খারাপ উদ্দেশ্যে আর ভালো মানুষগুলো তো সবই তাদের সংখ্যা নিরানব্বই পার্সেন্ট তো এই জিনিসটা ঠিক ফেকের ক্ষেত্রেও কিছুটা আমরা লক্ষ্য করছি এজন্য জন্য অসুবি ফেক কে ফেক কে বা ইসলামের অন্য কোনো জ্ঞানের শাস্ত্র কে মাকে এই জন্য দায়ী করা যাবে না লক্ষ্য করছি মানে আমি আমার ব্যক্তিগত অনেক তর্কশাস্ত্রীয় আলোচনায় বেশি করেছে ইত্যাদি এরকম একটা ব্রেম আছে মাকা সুদ ক্ষেত্রে আজকে কেউ কেউ এই প্রশ্নটা তুলেছেন এটা একটা নতুন সাবজেক্ট সাবজেক্ট সম্পর্কে হয়তো আমরা কথা বলবো যে এর মাধ্যমে ভুল লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করা হচ্ছে কিন্তু এটা তো হচ্ছে যে মানুষ ভালো জিনিসকে সামনে নিয়ে ভেতরে অন্য পোষণ করছে সেই সুনির্দিষ্ট ব্যক্তিরাই দায়ী এবং এই সাবজেক্টগুলো কোরআন সুন্না থেকে বের করা এবং কোরআন সুনার আলোকেই এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসছে আশা হচ্ছে যাতে আমাদের রুলিংস এর ক্ষেত্রে ইসলামকে বোঝার ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি বোঝার ক্ষেত্রে আমাদের সহজ হয় ফেকা জানে না তাদের মধ্যেই দেখা যায় ইস্তেহার প্রবণতা খুব বেশি এবং তারাই একসময় আবার উশৃঙ্খল হয়ে যায় আপনি কি মনে করেন না যে অসুল ফেকা এই পর্যন্ত মানুষকে আমাদের দর্শকদের একটু বুঝিয়ে দেওয়া দরকার আছে জি ধন্যবাদ আর এই সাবজেক্টটার প্রতি সাধারণত মানুষের নেগেটিভ দৃষ্টিভঙ্গের প্রথম কারণ হচ্ছে মানুষ মনে করে এটা কঠিনটা খুব জটিল এবং কঠিন নুরুল আনোয়ারটাও আমি বলবো এক ধরনের কঠিন সংক্ষিপ্ত মানে যেভাবে সহজ উপস্থাপন করার কথা ছিল সেটা না করে এটা কিছুটা জটিল প্রক্রিয়ায় মানে এবং কিছু এলমুল কালামের দৃষ্টিভঙ্গি সংযোজন করে পেশ করার কারণে এরকম একটা ধারণা সৃষ্টি হয়েছে মানুষ বলতে বাংলাদেশে যেমন মনে করে নুর অন্য করে এটা ফিলসফিক্যাল আলোচনা কেউ কেউ মনে করে এটা এলমুল কালাম বা তর্কশাস্ত্রেরই একটা একটা অসুলফেখের রূপ ইত্যাদি এরকম মনে করার কারণে এটাকে কঠিন মনে হচ্ছে দ্বিতীয়ত অনেকের প্রশ্ন হয়তো যে ওসুল এফেকাও তো একটা নতুন উদ্ভূত সাবজেক্ট রাসুল সাল্লাহলামের যুগে তো অসুল ফেকা ছিল না তো এইভাবে তারা অসুফাকে অপ্রয়োজনীয় মনে করছে কিন্তু সেটা ভুল ওসুল এফেকা রাসুল সাল্লাহ আসলামের সময় ছিল না এ কথা যারা বলছেন তাদের উত্তরে একটা সুন্দর উদাহরণ আমার মনে আসলো একজন মহতারম বিজ্ঞ আলেমের কথা আমি জানি যিনি আসুল ইসলামকে পছন্দ করতেন দারিল আল্লাহ ছিলেন একজন ভিন্ন প্রকৃতির আলেম যার মধ্যে বেদা আতটা গালেব ছিল খুব বেদায়তের পক্ষে ছিলেন তার সাথে তার হলো মুনা করার ব্যবস্থা করা হলো তো উনি যখন এই সন্ন্যাপন্থী আলমের সাথে কথা বলছিলেন তো ইনি তো বেদাতের বিরুদ্ধে বলছেন আর উনি পক্ষে বলছেন তো যিনি পক্ষে বলছেন তিনি এনাকে ঘায়ল করার জন্য বললেন যে দেখেন আপনি খালি বলছেন যে রাসুলের না সবই বেদা তাহলে রাসুলের যুগে তো কোরআনের ছিল না ওটাকে বেদাত বলবেন তো বললেন যে রাসুলের যুগে জের জবর ছিল না এটাকে প্রমাণ করতে পারবেন উনি আসলে বলতে কিন্তু ভুল করেছেন খেয়াল করেছেন কিনা তখন উনি বললেন সোনাপন্থী আলম তাকে জিজ্ঞেস করলেন আপনি যে জবর একটা সুরাফ হাতে পড়েন অথবা কেমনি পড়বে। খুব দৌড়ে পালিয়ে গিয়ে তখন পালকির যোগ ছিল পালকিতে উঠলেন আর সোনাপন্থী আলম তাকে বলেন জানাব জবাবকে দেব দুই নম্বরে আছে সোনা তারপরে এজমার কিয়াস আচ্ছা প্রথম দুইটা তো রাসুল সাল্লাহ যুগে ছিল এজমার যে বহস আছে ইজমারের সংজ্ঞ বলা হয়েছে সেটাই শুননা হয় কোরআন যদি কোরআনে থাকে সাল্লাহ জিজ্ঞেস করে যতই রুলিং জানা যেত সেটা যদি ভিত্তিতেও দিয়ে দেন সুতরাং আমরা সেখানে প্রচুর আল্লাহ তাল্লার কোরআনের আয়াত আমরা উপস্থাপন করেছি যেখানে স্পষ্ট ইসলামিক্ঞান যারা নিবেন তাদের প্রত্যেকের জন্য অপরিহার্য একটা সাবজেক্ট জি আপনি যাচাই বাঁচাই করবেন সেটার জন্যেকের প্রয়োজন এবং সেই জন্য ওলামাইকের দেখেছে দেখেছি আপনি বইটা হয়তো পেয়েছেন এলমে বেদাতি যে জ্ঞানতার একটা অসুল তারা নির্ধারণ করেছেন অসুল ছাড়া তো আপনি বেদাতকে চিহ্নিত করলে ভুলো হয়ে যাবে জি অসুল মানে হচ্ছে মূলনীতি যার মাধ্যমে আপনি বেদাতকে চিহ্নিত করবেন যার মাধ্যমে আপনি নির্ধারণ করবেন এবং অসুল এফেকের মূল কথাই হচ্ছে কোন জিনিসটা সরিয়ার দলিল হতে পারে সেটা ফিক্স করবেন আপনি জি এটা গুরুত্বপূর্ণ আমরা জানি যে ইসলাম প্রতিষ্ঠিত দলিল উপরে ইসলামের প্রত্যেকটা রুলিংস তাহলে কি কাজ করে ওসুল ফেকা কাজ করে যে আমরা যতগুলো মাসালা দেই যতগুলো বিধান দে, যতগুলো রুলিংস দেই যতগুলো আইন কানুন আমরা রচনা করি তার দলিলটা নির্ধারণ হয় ওসুল এফেকার করান কখন দলিল হবে এটা মধ্যে আলোচিত হয় যেটা নির্ধারণ করেছেন আল্লাহ মানে এখানে নির্ধারিত হয় যেমন কোরআনের মধ্যে দলিল গ্রহণ পদ্ধতিটা কেমন হবে বা কোনটা কিভাবে দলিল হবে সেটা কিন্তু ফেকের মধ্যে আলোচিত হয় যেমন যদি মানসুখ হয় কোন আয়ত যদি মানসুখ হয় অথবা কোন হাদিদ যদি মানসুখ হয় ওসুলা কি বলে আলোচিত হয় আল্লাহ আল্লাহাদি তাহা নিলে যেটা দলিল হওয়ার যোগ্য সুন্না যেটা দলিল হওয়ার যোগ্য হাদিস বললেই যদি আমাদের সামনে কেউ একজন বলে যে রাসুল সাল কথা বলছেন আপনি কি জবাব দিবেন যদি দেখি যে সেটা জাল তাইলে জি তা তো শুদ্ধা জি তাছাড়া একটা মোতলাক আসলো আর একটা মক্কায় আসলো জি তাই না সত্তযুক্ত আসলো এইভাবে আসলো এভাবে মানে বিষয়টা অবশ্যই কিছুটা বেশি তাত্ত্বিক হয়ে গেলে হয়তো অনেকে বুঝবেন না এটা বুঝা উচিত যে একদিকে যেমন আর একজন দায়ের প্রয়োজন দায়ের ফেঁকা জানতে হবে কারণ দাড়ি তো দলিলের ভিত্তিতে দাওয়াত দেবেন আমার তারা যে একটু সময়ের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা দর্শক দিতে চাচ্ছি দর্শক কিন্তু আমরা মোহারাম ডক্টর মাহমুদ মঞ্জুর কাছ থেকে শুনছিলাম গুরুত্ব এবং তা যে অবশ্যই একদম দায়ের জন্য অবশ্যই জানা দরকার এবং না জানলে কি ক্ষতি হয় সেটা শুনছিলাম আমরা ইনশাল্লাহ আগামী কোনো পর্বে ইনশাল্লাহ এই বিষয়ে আরো আলোচনা শুনবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবার محمد رسول الله محمد رسول বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মেরাকল আল কে নাজিল করা এটি প্রজ্ঞাপন কেতান কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে যাতে সমাজের লোকদেরকে বুঝাতে সক্ষম হয় এটি মহা কল্যাণময় ও নিরাময় থাকে আছে কেউ য়ে চিন্তা করে করে ও দেখুন আমাদের সকাল সাড়ে দশটায় বাংলাদেশে